আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমাদের পূর্বে ঘোষিত বিষয় আমল এবাদত কবুল হওয়ার এবং সংরক্ষণের শর্তাবলী আলোচনা করছিলাম এবং আমরা এই বিষয়ে পরপর প্রায় সাতটি পর্ব আলোচনা করেছি সপ্তম পর্বে আমরা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শুনেছি যেই হাদিসের ভিতরে আল্লাহর রসুল সাল্লি আসলাম তার অনুসরণে সালাৎ আদায় না করার কারণে সালাত আদায়কারী ব্যক্তিকে তার মিল্লাত থেকে তার ধর্ম থেকে বহিষ্কার ঘোষণা করেছেন আল্লাহর রসুল সাল আলহি সাল্লাম বলেছিলেন সাল আলি আসালাম যদি এই সালাত আদায়কারী ব্যক্তি এই ধরনের সলাৎ পড়ে অর্থাৎ রুকু এবং সেজদা পরিপূর্ণভাবে আদায় না করার কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলি এই সালাত আদায়কারী ব্যক্তির ব্যাপারে এরূপ মন্তব্য করেছিলেন সাল্লাম এই ব্যক্তি যদি এই হালাতে এই অবস্থায় যেভাবে সে সালাদ পড়ে সেই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে এর মৃত্যুটা মুহাম্মদ সাল আলহি আসাল্লামের ধর্মের উপরে হবে না সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এই হাদিস আমরা গত পর্বে অর্থাৎ সপ্তম পর্বে শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের এরকম কঠোর বাণী সালাতে তার পদ্ধতি তার অনুসরণ ত্যাগ করার কারণে এরকম কঠোর মন্তব্য সাহাবায় কেরাম শুনেছিলেন তাই পরবর্তীতে সাহাবায়ে কেরামও রসুল্লাহ সাল্লাহ আলী আয়সাল্লামের আদর্শ অনুযায়ী রসুল সাল্লাহ আলী আসলামের ঘোষিত নিয়ম পদ্ধতি অনুযায়ী তার কঠোরতার মতোই তারাও কঠোরতা পোষণ করতেন এই মর্মে আমরা সাহাবি হজইফরদী আল্লাহ আনহ থেকে একটি ঘটনা শুনব এই ঘটনাটি বর্ণনা করেছেন জৈদ ওয়াহাব নামক একজন তাবেই তিনি বলছেন কলা তিনি বলছেন নবী সাল আলী ওয়াশাল্লামের সাহাবি হুজইফা একদিন এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন সেই ব্যক্তিও রুকু সেজদা পরিপূর্ণভাবে করছে না মৃত্যু বরণ করো তাহলে তোমার মৃত্যুটা মোহাম্মদ সাল আলিহাস্লামের ধর্মের উপরে হবে না রসু সাল্লাহ আলি আসাল্লামের কথা আগের হাদিসে আমরা শুনলাম এবং হজইফা রজি আল্লাহ আনহ তার কথাও এক রকম হয়ে যাচ্ছে অর্থাৎ রসুল সাল্লাহ আলি আসাল্লামের যদি অনুসরণে সালাত না পড়া হয় বিশেষভাবে সালাতের যে পার্টসগুলো রুকন সালাতের যে বিষয়গুলো ফর্জ রুকুন এই বিষয়গুলো এই অঙ্গগুলো যদি আমরা রসুল সাল আলহিসাল্লামের তালিকা অনুযায়ী তার দেখিয়ে যাওয়া পন্থা পদ্ধতি অনুযায়ী না আদায় করি তাহলে অবশ্যই আমাদের সালাদ নষ্ট হবে। যেহেতু আল্লাহর রসুল সাল আলহি আসাল্লামও বলেছেন এর যে ফসল লিফাইনাকালাম তোসাল্লে সহিব খারি শরীফের হাদিসে আমরা ইতিপূর্বে আপনাদের সামনে এই হাদিসের প্রতি ইঙ্গিত করেছিলাম জনক সাহাবি মসজিদে নবাবিতে সালাত পড়ে আল্লাহ রসুল সালুসলামকে সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল সাল সাল্লাম এই ব্যক্তির সালাদ প্রত্যক্ষ করেছিলেন তিনি তার সালাতের ব্যাপারে এভাবে মন্তব্য করেছিলেন এর যে ফসল্লি ফাইনাকাল্লাম তোসল্লি এই ব্যক্তি তুমি ফিরে যাও আবার সালাত পড়ো তোমার সালাত হয় নাই তিনবার ওই ব্যক্তি একই নিয়মে সালাত পড়েছিল তিনবারই আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছিলেন তোমার সালাত হয় নাই আবার পড়ো তাহলে রসুল সাল আলহিসাল্লামের নিয়ম অনুযায়ী রসুল সালুসলামের অনুসরণে যদি সালাত না পড়ে তাহলে যে সালাত হয় না শুধু হয় নাই নয় বরং সালাৎ আদায়কারীকে আল্লাহ রসুল সাল্লাম নিজে তার উম্মত থেকে তার মিল্লাত থেকে বহিষ্কার করেছেন বিখ্যাত মহাদিস আজর ই তার আরবাইন নামক গ্রন্থে উল্লেখ করেছেন ইমাম নবি রহম্লা হাদিসটিকে তবরানি এবং আবুয় আলা থেকে উদ্ধৃত করে হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য আমলযোগ্য হাদিস এরপরে হজই ফরদ্দ আল্লাহনের যে হাদিসটি এটা তো সরাসরি সহি বখারি থেকে আমরা উদ্ধৃত করেছি শহি বুখারির সাতশো নম্বর হাদিস এছাড়াও এই হাদিসটি আরও বিভিন্ন জায়গায় শহীদ বুখারিতে পাওয়া যাবে আটশো ১৮, আটশো উননব্বই রসুল সাল্লাহ আলহ্লামের আদর্শ অনুযায়ী রসুল সাল্লুসাল্লামের অনুসরণে সাহাবিও এভাবে সালাত আদায়কারী ব্যক্তিকে বলে দিলেন এই সলাদ তো হয় নাই বরং এইরকম সলাৎ নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো নির্ঘাত তোমার মৃত্যুটা মোহাম্মদ সাল আলিয়া ধর্মের উপরে হবে না সাহাবি কোথার থেকে এই জোরালো বক্তব্য পেল এই জোরালো মন্তব্য শিখলো সরাসরি রসুল সাল আলাই থেকে শিখেছেন রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন যে উনি এরকম সালাদ পড়ার কারণে সালাদকে বাতিল ঘোষণা করেছেন এবং সালাৎ আদায়কারীকে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের থেকে বিচ্যুত ঘোষণা করেছেন কাজে সাহাবীর এটা কোনো কথা নাই এটাও রসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণে রসুল সাল আলহি ওয়া আদর্শ অনুযায়ী তিনি বলেছেন অথচ আমাদের সমাজে যারা এই ধরনের সালাদ পড়ে তাদের সালাদকেও আমরা শুদ্ধ বলি কিভাবে শুদ্ধ বলি মাঝাব অনুযায়ী শুদ্ধ হয়ে গেছে ডিকশনারি অনুযায়ী শুদ্ধ হয়ে গেছে কিতাব অনুযায়ী শুদ্ধ হয়ে গেছে মাঝহাবী কিতাব অনুযায়ী শুদ্ধ হয়ে গেছে নওয়া তখনই রসুল্লা সাল আলহি ওসাল্লামের বিপরীতে এই ধরনের উদ্ধৃতিগুলোর জোরে এই ধরনের কিতাবের রেফারেন্সে এই ধরনের মাঝহী রেফারেন্সে এই জাতীয় সালাদকে শুদ্ধ বলার কোনো সুযোগ নেই যদি আমি এইগুলোকে সালাত বলি তাহলে এগুলো অবশ্যই নবীর সালাত নয় এগুলো হবে মাঝহাবী সালাদ এগুলো ওই ভিত্তিক সালাত এগুলো আমাদের নিকটে গ্রহণযোগ্য সলাপ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় রসুলের কাছে গ্রহণযোগ্য নয় কোরআনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় হাদিসের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় সাপ কথা শুধু তাই নয় এই একই অবস্থা সোনান উন্নসতে এসেছে নাসাইয়ের বর্ণনাটা এরকম আন হতা রাহ আনহু রি এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন সালাতে সে ত্রুটি করছে আল্লাহ রসুল সাল্লাম যেভাবে সালাত পড়েছেন সেভাবে পড়ছে না হয়তো ওই আগের সালাতে ত্রুটিকারীদের মতো রুকু ঠিক মতো করতেছে না সৈজদার ঠিক মতো করতেছে না রুকু থেকে দাঁড়াচ্ছে না সৈজদার মাঝে বসছে না ঠিক মতো রুকুতে শান্ত হচ্ছে না সজদাতে শান্ত হচ্ছে না এভাবে সে নামাজের নিয়মে ত্রুটি করে ফেলেছে হজই ফরদ্দাল্লাহ আনহ ওই ব্যক্তিকে সরাসরি জিজ্ঞেস করলেন এই লোক তুমি কতদিন যাবত এই ধরনের সলাদ পড়ছো সে বলল মঞ্জু আর ব্যয়ই নাসানা আমি ৪০ বছর যাবত এরকম সলাদ পড়তেছি সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সামনে একটা বিরতি এসেছে সংক্ষিপ্ত বিরতির পর আবারও আমরা আপনাদের মাঝে এই হাদিসের পরিপূর্ণ তর্জমা এবং ব্যাখ্যা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু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 খান জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি করতেছে ममिने दायित जान देखिदा आज रुन सम्प्रचार सकाल साढ़े छंगदे बीस टी बांगल्ल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 জানতে বলে দেখুন উন্মুল কুরান ও ইসলামী আপনি মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্বটা বলা দেখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী সংক্ষিপ্ত বিরতির পর আবারও আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আমরা বিরতির আগে যে হাদিসটি শুনছিলাম সুনান্নাই থেকে উদ্ধৃত হাদিস হজইফরদ্লাহ আনহু এক ব্যক্তিকে দেখলেন সে রসুল সাল্লাহ আলহ আসাল্লামের নিয়মে সালাদ পড়ছে না সালাতে ত্রুটি করতেছে রুকু পরিপূর্ণ করছে না সজদা পরিপূর্ণ করছে না সালাতের আর কানগুলো ঠিক মতো সে আদায় করছে না হজই ফরজ তার সালাদ দেখে জিজ্ঞেস করলেন মুসল্লিহাদ এই ব্যক্তি তুমি কতদিন যাবত এ ধরনের সালাদ পড় সে ব্যক্তি বলছে মঞ্জু আরবাইন আহমন আমি তো এই ধরনের সালাদ চল্লিশ বছর একটাও হয় নাই বন্ধগণ। যেখানে রসুল্লা সাল্লাম বলেন সালাত হয় নাই আল্লাহ রসুলের সাহাবি বলছেন হয় নাই এই নিয়মে যদি সালাদ পড়াকে আমি বলি হয়ে যাবে তাহলে এটা অবশ্যই রসুল্লার সালাত না এটা আমাদের ব্যক্তিগত সালাদ এই সালাদ এর পুরস্কার আল্লাহর কাছে পাওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত রসুল্লা সাল সালামের সাথে সালাদ না মিলবে বন্ধুগণ এটি ছিল আমাদের নির্ধারিত বিষয়বস্তুর আলোচ্য কথা আমল আল্লাহর দরবারে গৃহীত করতে হলে গ্রহণযোগ্য করে তুলতে হলে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের অনুসরণে হতে হবে তার নিয়মে পালন করতে হবে যদি এর ব্যতিক্রম হয়ে যায় তাহলে যে যাই বলুক না কেন হাদিসের দৃষ্টিতে রসুল সাল্লাহ আলহিসাল্লামের সন্ন্যার দৃষ্টিতে সাহবায়েকেরামের দৃষ্টিতে এই সালাত মাকবুল হবে না এই ধরনের এবাদত এবং আমল কোশ্চিন কালও মকবুল হবে না অতএব প্রত্যেকটি আমল এবাদত আমাদেরকে রসুল্লা সাল্লা আলি আসাল্লামের আদর্শ অনুযায়ী তার নিয়ম অনুযায়ী তার অনুসরণ অনুযায়ী পালন করতে হবে তাহলে আমল এবাদত আল্লাহর কাছে গৃহীত হবে অন্যথায় নয় আমরা এ বিষয়ে আপনাদের সামনে আরও একটি আমল এবাদত কবুলের শর্ত উল্লেখ করব সেটি হচ্ছে আমল এবাদত আল্লাহর দরবারে গৃহীত করাইতে হলে অবশ্যই আমাদেরকে ইসলাম বিনষ্টকারী যে সমস্ত কারণ আছে যে সমস্ত অপরাধ আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমল কবুলের শর্তাবলীর মধ্যেকার এটি হলো চতুর্থ শর্ত আমরা অনেকেই কিন্তু এই কথা জানি না আমাদের অনেকেরই এই কথা অজানা আছে ইসলাম ভঙ্গের আবার কোনো কারণ আছে নাকি অবশ্যই ইসলাম ভঙ্গের কারণ রয়েছে এই কারণগুলো আমাদেরকে জানতে হবে যার ইসলাম ভঙ্গ হয়ে যায় তার তো আর কোনো অবাদত আমল আল্লাহর দরবারে গৃহীত হতে পারে না অবশ্যই কোনো ব্যক্তিকে আগে মুসলিম হতে হবে এবং ইসলামের উপরে বহাল থাকতে হবে ইসলামের ওপরে যদি বহাল থাকে তাহলেই তার আমল আবাদতগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে কবুল হবে এই জন্যই তো সালাদ বা যে কোনো আবাদত করার পূর্বে শর্ত হলো মুসলিম হওয়া এবং মুসলিম হিসেবে তার বহাল থাকা যদি একজন মুসলিম হলো কিন্তু সে ইসলামের মধ্যে বহাল থাকলো না ইসলাম থেকে বেরিয়ে গেল এবং ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কিছু সুনির্দিষ্ট অপরাধ আছে এই অপরাধগুলো আমাদেরকে জানতেই হবে অবশ্য আমরা ইসলাম বিনষ্টকারী কারণগুলো পরবর্তীতে এই শিরোনামে ইসলাম ভঙ্গকারী ইমান ভঙ্গকারী ক্যালেমা ভঙ্গকারী অপরাধ এবং অন্যায়গুলো আমরা পরবর্তীতে অন্য একটা অধিবেশনে অন্য একটা শিরোনামে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে সংক্ষেপে শুধু ইমান নষ্টকারী ক্যালেমা নষ্টকারী ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব এক নম্বর কারণ হচ্ছে শির্ক বিভিন্ন প্রকার শির্ক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার সেটা হলো। শির্ক আমরা মহাপাপ বলে জানি সবাই মুসলমান বলতে এই কথাটা জানি যে শির্ক মহাপাপ কিন্তু এরপরও অনেকেই শির্ক থেকে বেঁচে থাকেন না তার কারণ হচ্ছে শির্ক মহাপাপ বললেও এই মহাপাপের যে মহা ক্ষতি হতে পারে এই ক্ষতিগুলো সম্পর্কে ধারণা থাকে না ক্ষতিগুলো সম্পর্কে জানা থাকে না তাই তো শির্ক মহাপাপ বলেও আমরা এই পাপটাকে হালকা করে দেখি এবং এই পাপে জড়িত হওয়াটাকে আমরা কোনো ধরনের অন্যায় মনে করি না এতে আমরা মোটেও কুণ্ঠিত হই না দেখা যাচ্ছে মুসলিম হওয়া সত্ত্বেও নামাজি হওয়া সত্ত্বেও পরহেজগার হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের শিরকি কার্যকলাপে আমরা জড়িত তো অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে যে শির্ক এটাও একটা ইসলাম ভঙ্গের কারণ আর একটি কারণ হল যদি কোনো বান্দা আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ব্যক্তি বা বস্তুকে ওসিলা বানাই অর্থাৎ আল্লাহর কাছে কোনো আবাদত এবং আমল সরাসরি পৌঁছবে না অশিলা ছাড়া যেমনভাবে দুনিয়ার রাজা বাদশাহ মন্ত্রী এমপি ইত্যাদি বিভিন্ন পদস্থ লোকদের কাছে আমরা গেলে সেক্রেটারির মাধ্যমে অথবা একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে পৌঁছার চেষ্টা করি তার কাছে আমাদের দাবি দাবাগুলো তুলে ধরার চেষ্টা করি এরকম যদি আল্লাহ তরুকতলার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আল্লা তরকতলার সান্নিধ্যে পৌঁছতে হলে কোনো ব্যক্তির বা কোনো বস্তুর আমাদেরকে ওসিলা ধরতে হবে সুপারিশকারী ধরতে হবে তাহলে কিন্তু ইসলাম ভঙ্গ হয়ে যায় তার কারণ এটা একটা জাহিলি আকিদা জাহিলি যুগের একটা দৃষ্টিভঙ্গি এরাও বলেছিল মান আবুদি উকার আমরা যে সমস্ত দেবদেবীতে বিশ্বাসী যে সমস্ত দেবদেবীর আমরা পূজা করে থাকি আমরা তো নিচক তাদের পূজা করি না বরং এই কারণেই পূজা করি এই কারণেই তাদের এবাদত করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। তাহলে মুসলিম হয়ে যদি আমি এমনটি বিশ্বাস করি যে আমারও আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে হলে মধ্যস্থতাকারী লাগবে অশিলা লাগবে তাহলে অবশ্যই যেহেতু সেই জাহিলী যুগের কাফের মুশরিকদের অনুরূপ বিশ্বাসটাই আমি করলাম তারা যে কারণে যে দৃষ্টিভঙ্গি যে বিশ্বাসের কারণে কাফের ছিল সেই দৃষ্টিভঙ্গি সেই বিশ্বাস আমি করলাম তাহলে আমি কেন কাফের হব না আমি কেন মুশরিক হয়ে যাব না তারা যদি হয়ে যায় থেকে। তাহলে এরকম দৃষ্টিভঙ্গি পোষণকারী ব্যক্তি যেহেতু ইসলাম থেকে বেরিয়ে সেই সমাজের সদস্য হয়ে যায় তাদেরই ধারণার প্রবক্তা হয়ে যায় তাহলে তার তো আর ইসলাম থাকে না ইমান থাকে না অতএব তার আমল এবাদও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এমনিভাবে যারা কাফির মুশ্রিক দুনিয়াতে তাদেরকে যদি আমরা কাফের মুশরিক মনে না করি তাহলে এই ক্ষেত্রে আমার ইসলাম ভঙ্গ হয়ে যাবে তৃতীয় নম্বর কারণ হচ্ছে কেউ যদি এরকম বিশ্বাস করে যে নবী মোহাম্মদ রসুল্লা সাল সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন যে নিয়মাবলী নিয়ে এসেছেন যে আইন আইনকানুন তিনি নিয়ে এসেছেন এর চেয়ে উত্তম এর চেয়ে পরিপূর্ণ কোন ব্যক্তি আমাদেরকে নিয়ম নিয়মকানুন দিতে পারে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে পরিপূর্ণ আদর্শ আমাদেরকে কেউ দিতে পারে এই বিশ্বাস যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে আমল আর গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইনশাআ আল্লাহ আমরা এই বিষয়ে দলিল সহকারে পরবর্তীতে আপনাদের কাছে আলোচনা নিয়ে আসব আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আল্লাহ আপনাদেরকে সহি সালেম এবং হফাতে রকুন আসসালামু আলাইকুম বরহম লিক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 डर आंतरिक बार्ता पृथ्वी सबसे बस वृद्धि पाधर्म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 जाते आनव जर सक समस्या समाधान पीछे